আবু বকর হ্রদিয়াল্লাহ তাল হতে বর্ণিত যে তিনি নবী সাল্লাহ সাল্লামের নিকট এমন অবস্থায় পৌঁছালেন যে নবী সাল্লাহ সাল্লাম তখন রুকুতে ছিলেন তখন কাতার পর্যন্ত পৌঁছার পূর্বেই তিনি রুকুতে চলে যান এই ঘটনা নবী সাল্লাহ আলাহ সাল্লামের নিকট ব্যক্ত করা হলে তিনি বললেন আল্লাহ তালা তোমার আগ্রহকে আরও বাড়িয়ে দিন তবে এরকম আর করবে না